কিয়ামত দিবসের নাম সমূহ কিয়ামত দিবসকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং যেকোনো গুরুত্বপূর্ণ যে কোনো তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভাষা হয়ে থাকে উদাহরণস্বরূপ আরবিতে ঘোড়াকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে শুধুমাত্র ঘোড়া শব্দটিরই অনেকগুলো প্রতিশবদ্ধ রয়েছে এছাড়াও প্রজাতি রং ইত্যাদি বিবেচনা করে আরো অনেকগুলো নাম দেওয়া হয়েছে একইভাবে ইংরেজিতে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 যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালন করতার সামনে সেদিন আপনি বসতে বা শুতে পারবেন না আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ আরো বলেন আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কেয়ামতের দিনে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই এবং আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হবে দুই নম্বর এটা অত্যন্ত পরিচিত একটি নাম সেটা হচ্ছে আল ইম আল আখিরা আল ইয়ম অর্থ দিন এবং আল আখির অর্থ হচ্ছে শেষ বা সর্বশেষ এর দিনের আর কোন দিন নেই এটাই হচ্ছে পৃথিবীর শেষ দিন আল্লাহ মোহামদাল বলেন সৎকর্ম শুধু এটাই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎ কাজ এই যে ইমান আনবে আল্লাহর উপর শেষ দিবসের উপর আল ইয়াল আখিরের উপর ফেরেস্তাদের উপর এবং সমস্ত নবী উপর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 হে লোক সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহবান হও खिर दिवस के उत्थान दिवस आबिर्भव दिवस बोला कारण सकले ही कबर थे, थे बरस अल्लाह যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেই দিনই খরু বা সেই দিনই পুনরুত্থান দিবস ছয় নম্বর আলকারিয়া এটি বলা যায় দুর্যোগ বিপর্যয়ে এমন কোন কিছু যা অন্তরে আঘাত করে আলোচ মহমন্তুল্লাহ বলেন প্রচন্ড ইয়াম ফাসল অর্থ ফসলা করার দিন আল অর্থ যখন সমস্ত বিবাদের সমস্ত বিরোধের মীমাংসা হয়ে যাবে মিটমাট হয়ে যাবে অর্থাৎ যখন আলোচনায় মানুষের বিচার করবেন যা সে করেছে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 কারণ তারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেনি অন্যদিকে মুসলিমরা অনুশোচনা করবে যে তারা আদেশ নিষেধ মেনে চলেনি যথেষ্ট পরিমাণ জালেমরা সেদিন নিজের হস্ত আপন হস্তোদয় করতে হাই আফসোস আমি যদি রাসুলের সাথে পথ অবলম্বন করতাম কাচনা এত্র হবে যে সেদিন তারা নিজেদের নখ নয় বরং নিজেদের হাত কামড়াতে থাকবে এবং আল্লাহ আরো বলেন আপনি তাদেরকে পরিতাপের দিবস হাসরা সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সমস্ত ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা অসাবধান আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না নয় নম্বর বিচারের দিবসের নাম হিসাবের অর্থ হিসাব গ্রহণের দিন বলছেন।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 অর্থ গুরুত্বপূর্ণ ঘটনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এগারো নম্বর আলহাক্কা আলহাক এর অর্থ অনিবার্য সত্য অথবা যে সত্যকে এরানো যায় না অথবা বাস্তব আলসুম্লা বলেন সুনিশ্চিত বিষয়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 তিনি উচ্চ মর্যাদার অধিকারী আর মালিক তার বান্ধাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয় আজি নাজিল করেন যাতে সেই সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করতে পারে। ইবনে কাসির রহেমল্লা বলেন ইবনে আব্বাস রাজিউলানহ বলেছেন এটিকে সাক্ষাতের দিন বা সাক্ষাতের দিবস বলা হয় কারণ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 এটা ছিল বারো নম্বর নাম ইয়াউমাল তালাক এবং তেরো নম্বর নামটি হচ্ছে তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের এই দিনের আশঙ্কা করছি এবং এটিকে এইরূপ নামকরণ করা হয়েছে কারণ এই দিনে অসংখ্য আহবান করা হবে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 हिसाब निकाश तक के जान्न किंग जहान नामे अभिवासी पृथकुम तालनकर्तार सामने पेश सारिब्दे गो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 ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রূপ অবিচার করা হবে না এই বিচারের মাপকাঠি অত্যন্ত সূক্ষ্ম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 বলছেন অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সেটাও দেখতে পাবে এবং লুকমান আল্লাহ ইসলাম তার পুত্রের প্রতি প্রথম উপদেষ্টি ছিল লিখ বিল্লা অর্থাৎ সাথে শরীর করোনা এবং এরপর দ্বিতীয় উপদেশ ছিল পিতামাতার প্রতি সদয় হোক দয়াশীল হোক এবং পরবর্তী আমরা দেখতে পাই যে তিনি সালাহর প্রতি দিলেন সালাহ আদায়ের প্রতি উপদেশ দিলেন কিন্তু এর পূর্বে যে উপদেশটি তিনি দিয়েছিলেন সালাহ আদায় করার পূর্বে যে উপদেশি দিয়েছিলেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন তার সন্তানদের মধ্যে আলোচনা আল্লাহর মুরাকাবাহ সম্পর্কে একটি ধারণা লাভ হোক এবং তারা বুঝতে পারব যে আলোলসভাচাল প্রত্যেকটি মুহূর্তে প্রতিটি মানুষকে লক্ষ্য করছেন অর্থাৎ ছোট কিংবা বড় যাওয়া কখনো সম্ভব নয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সম্পর্কে সচেতনতা আমাদের উতীত অভিভাবক হিসেবে যখন আমরা সন্তানদের বিভিন্ন বিষয়ে লক্ষ্য রাখি এবং তাদের যত্ন নেই একই সাথে সন্তানদের হৃদয়ে এই বিশ্বাসকে ধীরে ধীরে জাগিয়ে দেওয়া যে আলোচনা সর্বদা তাদেরকে লক্ষ্য রাখছেন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 আল্লাহর ভয়কে তাদের মধ্যে জাগিয়ে তোলা এটাই হচ্ছে সর্বোত্তম উপায় যা তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং যদি তাদের মধ্যে এই গুণটি তৈরি হয় তাহলে একজন অভিভাবক আশেপাশে না থাকলেও তারা আল্লাহ সচেতন থাকবে এবং আল্লাহ মহাতালাকে তারা ভয় করবে শাস্তির ব্যাপারে তারা ভয় করবে সন্তানরা আমাদেরকে ভয় করবে পিতামাতাকে ভয় করবে এমন মনোভাব গড়ে তোলা সঠিক উপায় নয় কেননা আমরা সব সময় তাদের সাথে থাকতে পারব না যখন আমরা তাদের সাথে থাকবো না তখন কেন তারা আমাদেরকে ভয় করবে কাজেই আমরা যদি তাদের মধ্যে আল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপায় তারা জানবে যে তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ সবসময় তাদেরকে দেখছেন এবং লুকমান আলহামের আরেকটি বক্তব্য আছে তার আরেকটি কথা আছে যে তিনি তার পুত্রকে বলেছিলেন ইয়া বুনাইয়া হে বাছা তুমি যদি পাপ কাজ করতে চাও এগিয়ে যাও সেটা করো পাপ কাজ করতে যাও সেটা করো কিন্তু এমন কথাও যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবেন না শক্তিশালী উদাহরণটি করতে চাও তাহলে সেটি করো কাজটি এমন কথাও করবে যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবেন না অর্থাৎ অন্য কোথায় আল্লাহ সব সময় আমাদেরকে দেখছেন এই বিষয়টিকে তিনি তার পুত্রের পুত্রের মধ্যে জাগিয়ে তুললেন সুতরাং আল্লাহ সুমত আমাদের সকল কাজকর্ম দেখছেন এই বিশ্বাস নিজেদের মধ্যে গড়ে তোলা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 যে পাপটি সংঘটিত করেছে তাদের মতে তার জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে গুনাহাটি আমাদের দ্বারা সংঘটিত হয়নি বরং আদমের দ্বারা সংঘটিত হয়েছিল অথচ খ্রিস্টানরা বলছে যে এটার জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আবার দেখুন এই পাপের জন্য প্রায়শ্চিত্ত কারা করবে গুনা করলেন আদম জবাবদিহিতা করতে হবে আমাদেরকে অথচ প্রায়শ্চিত্ত করবেন ভিন্ন আরেকজন ব্যক্তি আমরা নয় ইসা আলাহ ইসলাম তিনি আমাদের হয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করবেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটি ভ্রান্ত বিশ্বাস এটা সাধারণ বিবেকের পরিপন্থী কেন একজন নিষ্প ব্যক্তি ইসা আলা প্রায়শ্চিত করতে হবে যে সমস্ত পাপের জবাবদিহিতা করতে হবে সাধারণ মানুষকে এটা সম্পূর্ণভাবে ন্যায় বিচারের পরিপন্থী আল্লাহ সুহাম তাল্লাহ আমাদেরকে দায়ী করবেন আমাদের নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ সুহাম কুরআনে বলছেন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 কোন রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এবং এখানে লক্ষণীয় যে আপনি একজন মুসলিম হওয়ার মাধ্যমে কাউকে কোনো অনুগ্রহ বা ফেভার করছেন না বরংচ যে ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয়েছে সে নিজের ভালোর জন্যই হেদায়ত প্রাপ্ত হয়েছে আপনি কাউকে অনুগ্রহ করে মসজিদের সাথ আদায় করতে যাচ্ছেন না এটা কারোর জন্য করা কোন অনুগ্রহ নয় বরং আমাদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ মোহনতলা কেউ কোনো অনুগ্রহ করছি না আল্লাহ মোহামাদা সমস্ত অভাবমুক্ত তিনি হচ্ছেন চির প্রশংসিত সমস্ত অভাব মুক্ত বরং আমরা নিজেদের প্রয়োজন পূরণের জন্যই একইভাবে আমরা যদি শুধুমাত্র আমাদের ক্ষতিকর হবে রাসুল্লাহ সাল্লাম কর্তৃক আনিত নতুন কোনো বার্তা নয় বরং এই বার্তা ছিল পূর্বের সকল নবী রাসুলদের ঈসা আলাাম ইব্রাহিম আদম সকলের বার্তা ছিল এটা প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কৃতকর্মের জন্য ইমরা তুম নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে অতঃ্পর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে এখানে উল্লেখ করা হচ্ছে যে কোনো ব্যক্তি কারো গোনা নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে এবং এরপর তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে এখানে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব কৃতকর্মের জন্য দায়ী দায়িত্ব স্বীকার করতে হবে এবং জবাবদিহিতা করতে হবে অথচ আমরা যদি কোরআনের অন্য কিছু আয়াত দেখি হয়তো আমাদের কাছে অসংগতিপূর্ণ মনে হতে পারে উদাহরণস্বরূপ অন্য একটি আয়াত আলোচনা বলছেন তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরো কিছু পাপের ভার বহন করবে সুরা আল আন কাবুতের আয়াত এই আয়াতে বলা হচ্ছে যে তারা নিজেদের এবং একই সাথে আরো কিছু পাপের বোঝা বহন করতে হবে অথচ এই অসংগতির উত্তর আমরা পাই এই আয়াতের বাকি অংশে যেখানে বলছেন অবশ্য তারা যেসব করে সেই সম্পর্কে তারা নিজেদের সাথে আরো কিছু পাপের ভার বহন করবে অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সেই সম্পর্কে কিয়ামতির দিন জিজ্ঞাসিত হবে এখানে আলু সুমদা বলছেন যে কিছু লোক তারা মিথ্যা কথা প্রচার করত এবং অন্যান্য লোকেরা তাদের সেই মিথ্যা সংবাদকে অনুসরণ করত।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 অন্য মানুষেরা পাঁচটি গুণা করল তাহলে যারা ওই সমস্ত গুণের কাজগুলো করেছে তারা নিজেরা ওই সমস্ত পাপ কাজগুলোর জন্য দায়ী থাকবে একই সাথে আপনিও বোঝা বহন করবেন কেননা আপনার জন্যই লোকেরা ওই সমস্ত কাজগুলো করেছিল এবং আগেই বলা হয়েছে রাসীদুল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ একটি ভালো কাজের প্রচলন করবে মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত সে তাদের সকলের পুরস্কারের সমান পুরস্কার সমান সব লাভ করবে যারা ওই ভালো কাজকে অনুসরণ করবে এবং যে কেউ একটি খারাপ কাজের প্রচলন করবে মানুষের মধ্যে কে পর্যন্ত সে তাদের সকলের গুনাহের সমান গুণাহ কামাই করবে যারা ওই খারাপ কাজটি গুনাহের গুনটি সংঘটিত করবে সুতরাং আলমগন বলছেন যে একজন লোকের জন্য এটাই যথেষ্ট যে একজন লোক একটি খারাপ কাজ গোপনে না করে জনসম্মুখে করল এবং লোকেরা তার দেখা দেখি সে খারাপ কাজটি করল এবং তাকে অনুসরণ করল একজন লোকের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট রাজনৈতিক যত মানুষকে অন্যায়ভাবে খুন করা হবে সকল খুনের একটা অংশ বহন করবে এটা ছিল আদম আলা পুত্র কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করেছিল এবং এ কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে খুন করা হবে তারা প্রত্যেকেই কাবিলের শুরু করা খারাপ কাজটিকে অনুসরণ করছে হত্যা করা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 আল্লাহ সুহাম বলেন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন করতে এই কৃতকর্ম আমল সমূহ একটি কিতাব বা বই আকার উপস্থাপন করা হবে আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের আমলকে কর্মকে তার গ্রীবালগ্ন করে রেখেছি বা তার ঝুলিয়ে দিয়েছি। দিন তাকে বের করে দেখাবো একটি কিতাব খোলা অবস্থায় পাবে। বলা হবে পাঠ পাঠ করো, করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট সকল কর্মের বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ করা থাকবে কিছুই বাদ করবে না আপনার জীবনের প্রতিটি মুহূর্তের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং বিচার দিবস পঞ্চাশ হাজার বছর সমান পরিমান দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে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 আর আমল নামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে অবস্থায় দেখবেন তারা বলতে থাকবে আফসোস এ কেমন যে ছোট বড় বাদ সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কার জুলুম করবেন না গুনাগার বান্দারা তাদের পাপে পরিপূর্ণ এই বিশাল বই দেখে ব্যাপারোয়া হয়ে পড়বে আল্লাহ আমাদের প্রতি দয়া এবং ক্ষমাস্বরূপ আমাদের গুনা বৃদ্ধি করবেন না কিন্তু আমাদের নেক আমল সমূহ আলাহ দশ গুণ বৃদ্ধি করে দেবেন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 আল্লাহমত কিভাবে তার বান্ধবাদের প্রতি করুণা করেছেন দয়া করেছেন এবং তাদেরকে সাহায্য করছেন একজন ব্যক্তি একটা সৎ কাজ করল অথচ বিনিময়ে সে দশগুণ পাচ্ছে বিপরীত সে একটা মন্দ কাজ করল এর জন্য তার আমল নামায় একটি লিপিবদ্ধ করা হচ্ছে এটা আল্লাহ মোহাম্মার উদারতা এবং দয়াকে আমাদের সামনে ফুটিয়ে তোলে একই সাথে সেই বিচারের দিনের কঠিন পরিস্থিতি আসলে এটাই আমাদের সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে সেটা হচ্ছে আল্লাহ মহাম্মার শাস্তি এবং করুণা ক্ষমা এবং আজাব উভয়ে সম্পূর্ণরূপে ভারসাম্যপূর্ণ আলোস কারোর প্রতি অবিচার বা জুলুম করবেন না প্রত্যেক মানুষ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সেটা তার নিজের আমলের কারণেই এবং যে সমস্ত আমলকে দশগুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হবে সেই সমস্ত আমলগুলো কি কি এমনকি কিছু কিছু আমল রয়েছে যেগুলো দশগুণের থেকেও বেশি বাড়িয়ে দেওয়া হয় এমন কিছু নেক আমলও রয়েছে যেমন আমরা জানি যে কোরআনের প্রতিটি হরফের জন্য প্রতিটি অক্ষরের জন্য দশটি করে নেকি রয়েছে আর একটি হাদিস আহ যেখানে রাসুল্লাহ সাল্লা বলেছেন দুটি স্বভাব যে কোনো মুসলিম আয়ত্ত করবে সে জানানাতে প্রবেশ করবে যা খুবই সহজ কিন্তু তার উপর সংখ্যা খুব কম রাসুল্লাহাম বলেন পাঁচ বক্ত এবং প্রত্যেক সালাতের পর দশ বার তাসবিহ দশ বার তাহমিদ এবং দশ বার তাকবির বলবে এভাবে মুখে বার উচ্চারণ হবে। কিন্তু মিজানে তার উজন হবে ১০ বা ইন্টু দশ বা পনের যে আমি রাসুল সাল্লামকে হাত দিয়ে গুনতে দেখি এবং রাসুল্লাহ সাল্লাম আরো বলছেন যখন তোমাদের কেউ সয়ন করবে বিছানায় যাবে ৩৩ বার তাসবি পড়বে ৩৩ বার তাহমিদ পড়বে এবং চৌত্রিশ বার তাকবির পড়বে এভাবে মুখে একশো বার হলেও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 মূস আল্লাহামের অনুরোধে রাসুল্লাহাম এই সালাতের বিধান কমিয়ে আনতে আনতে শেষ পর্যন্ত তা পাঁচ ও পরিমাণ স্থির হয়। রাসুল্লাহামকে বলেন যে তোমাদের যে ব্যক্তি পাঁচ ওক্ত আদায় করবে সে পঞ্চাশের সম সমপরিমাণ সবাবি লাভ করবে অর্থাৎ পাঁচ ইন্টু দশ বা পাঁচ গুণ দশ সমান দশ গুণ পরিমাণ আমলকে বর্ধিত করে দেওয়া হবে এবং যে সকল আমল আরো বেশি বৃদ্ধি করা হবে এর মধ্যে এক নম্বর আসছে হবত সদ আসন কুতি হবো হুয়ু বই ফুলিমি শ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 তিনি যাকে ইচ্ছা তা এই পুরস্কারকে বৃদ্ধি করে দিতে পারেন কাজে সেক্ষেত্রে আরও বেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে আব্বাস রাজি বলেছেন হজ কিংবা জিহাদে এক দীর্ঘাম খরচ করা হলে তা সাতশো বৃদ্ধি করে দেওয়া হবে অর্থাৎ এটা আমরা দেখতে পাই ব্যবসায়িক হিসাবে সম্পদের উপরে প্রায় হাজার পার্সেন্ট পরিমাণ বৃদ্ধি সত্তর পরিমাণ লাভ পৃথিবীর কোন ব্যবসায় বেশি মুনাফা দিতে পারে কোন ক্ষেত্রেই পারে না এবং এই পুরস্কার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 এবং এটা হচ্ছে আলাহ সুহামতাল্লাহ বদান্নতা দানশীলতা এবং উদারতা এবং আরো কাজ কাজসমের মধ্যে রয়েছে সবর এবং সিয়াম আল্লাহ বলেন যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত যারা সবরকারী তারা তাদের পুরস্কারকে পায় অগণিত এক্ষেত্রেও পুরস্কার সীমাহীন ধৈর্য ধারণের ক্ষেত্রেও পুরস্কার রয়েছে আবু হাই রাজি দোল থেকে বর্ণিত বলেছেন আদম সন্তানের প্রতিটি নেক আমলকে বৃদ্ধি করে দেওয়া হবে প্রতিটি নেক আমল দশ গুণ থেকে সাতশো গুণ পরিমাণ বৃদ্ধি করা হবে মহিমান্বিত এবং মহামহিম আলো সুভাল বলছেন সিএম আমার জন্য আমার জন্য তারা ক্ষুধার্ত এবং ধৈর্যশীল ছিল আমি নিজেই তার প্রতিদান দেব এবং এই হাদিসগুলোর মাধ্যমে আলোসু ভান উদারতা বদান্নতা এ সমস্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠে রাসুল বলেছেন এবং তিনি নিয়ত করে কিন্তু সেটা করতে পারেনি ভালো কাজের নিয়োগ করল কিন্তু সেটা করতে পারেনি আল্লাহ সুমত তাকে ভালো কাজের করার সমান দিয়ে দিবেন এবং যদি সে ভালো কাজের নিয়ত করে এবং সেটা করে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 স্বভাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ভালো কাজের জন্য দশগুণ পর্যন্ত বা একটি খারাপ কাজ লিপিবদ্ধ করা হচ্ছে এটা আলোচনা অপরিসীম দয়া করুণা এবং উদারতাকে স্পষ্ট করে তোলে এবং আলোসু মহানুভবতা এবং দয়া দাক্ষিনের আরেকটি উদাহরণ হচ্ছে তো বা কী দেখবেন হল কুতুল হম ইজ নইয় সি কল কোসম মুহানা এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সংগত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না এই তিনটি ক্যাটাগরি উল্লেখ করার পর সুমাদা বলছেন যারা এই কাজগুলো করে তারা শাস্তি সম্মুখীন হবে তবে তাকারীরা বাদে কিন্তু যারা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে আলোচনা মাতলা তাদের গুণাহকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ খমাসীল পরম দয়ালু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 আমি তারও কিছু কাজ করেছিলাম যেগুলো আজ এখানে অনুপস্থিত এবং আবুজার রাজিউল বলেন যে এই সময়ে আমি রাস্তাহ সাল্লা এমন ভাবে হাসতে দেখেছি যে তার মারির দাস পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছিল রাসুলাম হাসছিলেন কারণ ওই ব্যক্তি আল্লাহর উদারতা এবং বদানতা দেখে নিজের যে সমস্ত গুনাগুলোকে বড় গুনগুলোকে আল্লাহ গোপন করে রেখেছিলেন সেগুলোকে সে নিজে থেকে আল্লাহ মোহাম্মতাল্লার সামনে পেশ করছিল যেন এর বদলেও সে নেই লাভ করতে পারে এটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ উদারতার একটি অসাধারণ উদাহরণ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 প্রথমে নিজেদের বিরুদ্ধে সাক্ষীকে উপস্থাপন করা হবে এরপর প্রতিটি জাতির জন্য সাক্ষী হাজির করা হবে নোহ আল্লাহ জাতির জন্য তিনি সাক্ষী দিবেন তিনি তার জাতির নবী তিনি বলবেন যে তিনি তার জাতিকে সেই সত্য জানিয়েছিলেন যা আলোসু মহাম তার প্রতি অবতীর্ণ করেছিলেন কিন্তু তার জাতির লোকেরা সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং আবু সাহাদ থেকে বর্ণিত রাসুল আসাম বলেছেন নুহ এবং তার জাতি বিচার দিবসে উপস্থিত হবে এবং আল্লাহ মোহাম্মদ নুহকে জিজ্ঞাসা করবেন তুমি কি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিলে তিনি বলবেন হ্যাঁ আমার রব তিনি বলবেন আমি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি এরপর আল্লাহ নূহ আলা করবেন তোমরা বলো নুহ কি তোমাদের কাছে সত্য দিয়েছিল তারা বলবে না আমাদের আসেনি করবেন তোমার এই কাজের সাক্ষী আজকে কে হবে যখন তার জাতির লোকেরা অস্বীকার করল যে নবী নূহ আলাহিস্লাম তাদের নিকট কোন সত্য বা দাওয়াত পৌঁছে দেননি তখন আলাহমাদ্লাহ নূহ কে জিজ্ঞেস করবেন তোমাদের এই কর্মের তোমার এই কর্মের সাক্ষী কে এবং আমি এবং আমার উম্মত সাক্ষী হব এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা যেখানে রাসুল বলছেন এমনই ভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষীদাতা হও মানব মন্ডলীর জন্য নূহ আলাইকে জিজ্ঞাসা করবে মোহাম্মদ সাল্লাহামের উম্মাকে জিজ্ঞাসা করবে যে তোমরা কিভাবে জানলে অথচ তোমরা তো আমাদের সময় না যে নুহ আলাহিসাল্লাম আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিল কিনা এই তথ্য তোমরা কিভাবে লাভ করতে পারলে তোমরা তো সেই সময় ছিলে না এবং তখন মুসলিমরা বলবে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 কিন্তু জিজ্ঞাসাবাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে সাধারণভাবে ভাবে সবকিছুর বিষয়ই প্রশ্ন করা হবে কিন্তু এর মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বলেন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 এটা হচ্ছে এই জীবনের মূল্য জীবনের সময়ের মূল্য এবং সময় এটা একটা নিয়ামত অবসর সময় আলোচনা পক্ষ থেকে একটি নিয়ামত এবং এই সময়কে আমরা কাটাতে না এই সময়কে আমাদের আলোচনা সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে কাজেই সেই দিন কিয়ামতের দিনে আমরা দেখতে পাব এই সময় ধনসম্পত্তির চেয়েও বেশি মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে আলোচনা নিকট ব্যাখ্যা করতে হবে তৃতীয় প্রশ্নটি ছিল কিভাবে আপনি আপনার যৌবনকে ব্যয় করেছেন এবং আপনি নিজে এই উৎস নন আপনার দেহে কিভাবে আপনি সেই দেহকে ব্যবহার করলেন আপনি কি আলোসু মহাতার রাস্তায় আলসু মহাতার সন্তুষ্টি অর্জনের জন্য আপনার শক্তি সামর্থ্য ব্যয় করেছেন নাকি আলাসু বিরুদ্ধে অসন্তুষ্টি অর্জন করার জন্য এই দেহকে ব্যয় করেছেন যৌবনকে ব্যয় করেছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে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 কারণ তখন হাসরের ময়দানে বিচার চলছে আর এই সমস্ত ব্যক্তিরা বিচার শেষ হওয়ার ধনিদের পাঁচশো বছর দিবে আমরা কিসের ব্যাপারে কই ফিউদ্দি আমাদের আবার কিসের জবাব দিয়ে আমাদের কোনো সম্পত্তি ছিল না এবং আমরা আল্লাহ সুম সন্তুষ্টির জন্য নিজেদের ঘরে তরবারি বহন করেছি জিহাদ করেছি তাদের এই হিসাব সহজ হবে যার কারণে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র মুহাজির ইনগণ আলোসমান তলার জন্য যারা হিজরত করেছেন তারা ধনীদের পাঁচশো বছর পূর্বে জান একজন ব্যক্তি সম্পদশালী হয় সম্পদ আলোচনা একটি নিয়ামত এবং সে যদি সঠিকভাবে এর হক আদায় করতে পারে তাহলে এর মাধ্যমে সেই সমস্ত দরিদ্রদের থেকেও উচ্চস্তরের জান্নাত লাভ করতে পারবে যেমন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজিউতাল আনহ তিনি এ সম্পদের হক আদায় করেছেন যার কারণে তিনি সেই সমস্ত দরিদ্রদের থেকে উচ্চস্তরের জান্নাত লাভ করবে কাজে সম্পদ আসলে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 হে মোমিনগঞ্জ তোমরা যা করো না তা কেন বলো তোমরা যা করোনা তা বলা আল্লাহর কাছে খুবই না। কাজে আমরা যা বলি বা যা প্রচার করি তা আমাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রশ্ন করা হবে কি আমাদের দিনে অন্যান্য নিয়ামত সম্পর্কে যার মধ্যে রয়েছে বিলাস বহুল জীবন বিলাসবহুল বিলাসবহুল জীবনসুহাম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 দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এবং চিন্তা করার শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এবং চিন্তাশক্তি দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা এবং শ্রবণ এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা শক্তির জন্য যাবতীয় তথ্যের যোগান দিয়ে থাকি আমাদের অন্তর যা কিনা চিন্তা শক্তির ধারক বাহক এই অন্তরকে যদি আমাদের দেহের কেন্দ্রবিন্দু হিসেবে ধরে নেওয়া হয় তাহলে এই অন্তরে কারা তথ্যের যোগান দিয়ে থাকে দৃষ্টিশক্তি দেখার মাধ্যমে এই দৃষ্টিকে ব্যয় করেছেন আপনার কান দিয়ে কি আপনি আলাহ মহাম্মতাল জিকির কে শুনেছেন নাকি হারাম কিছু শুনেছেন এবং আপনার চিন্তা শক্তিকে আপনি কিভাবে ব্যবহার করেছেন তা কি ইসলামের জন্য ব্যয় করেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন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 তিনি তোমাদেরকে করণ চক্ষু এবং অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো বলেন ইচ্চই কান চক্ষু এবং অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে অসু মাতালা যেন আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলোর শুকর আদায় করার তৌফিক প্রদান করেন এবং পরিশেষে আজকের আলোচনার শেষ অংশ করা হবে সালাত সম্পর্কে সালাহ যারা বিশ্বাসী মুসলিম তাদেরকে সালাহের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বলেছেন বান্দার কাছ থেকে কিয়ামত দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব গ্রহণ করা হবে সেটা হচ্ছে তার সালাত। সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে থাকে তাহলে তা পুরো লেখা হবে আর সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে না থাকে তবে মহান এবং পরাক্রান্ত আল্লাহ ফেরেসাদেরকে বলবেন দেখো আমার এই বান্দার কোন নফল সালাত আছে কিনা যার দ্বারা তোমরা তার ফরজকে পূরণ করে দিতে পারো এটাই হচ্ছে নফল এবং সালাতের ফরজের সুন্দর করা। এবং পাঁচ বাক্ত সালাদ পরিপূর্ণভাবে আমাদের আদায় করতে হবে অবশ্যই বিভিন্ন সময়ে আমাদের কিছু ঘাটতি রয়ে যাবে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 উপস্থাপন করার পর তার ভালো মন্দ যাচাই করা হবে মিজানে ওজন করা হবে এবং চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে হিসাব নিকাশ গ্রহণ করা হবে